चतुर्थ खच्छेदी माय बा अहं आवरण गेले मुक्ति बाश्वर लाभ विजय महाशय क्यों एरूप्ध हो क्यों ईश्वर के देखते पीना श्रीरामकृष्ण बोलें जीवे अहंकारी माय अहंकार सब आवरण कर रेखे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 জীব তো সচ্চিদানন্দ স্বরূপ কিন্তু এই মায়া বা অহংকার তাদের সব নানা না হয়ে পড়েছে আর তারা আপনার স্বরূপ ভুলে গেছে এক একটি উপাধি হয় আর জীবের স্বভাব বদলে যায় যে কালা পেড়ে কাপড় পরে আছে অমনি দেখবে তার নিধুর টপ পাট টান এসে জোটে আর তাস খেলা বেড়াতে যাওয়ার সময় হাতে ছড়ি এইসব এসে জোটে রোগা লোকও যদি বুট জুতো পরে সে অমনি শীজ দিতে আরম্ভ করে সিঁড়ি উঠবার সময় সাহেবদের মতো লাফিয়ে উঠতে থাকে মানুষের হাতে যদি কলম থাকে এমনই কলমের গুঞ্জে সে অমনি একটা কাগজ টাগজ পেলেই তার উপরে ফ্যাশ ফ্যাশ করে টান দিতে থাকবে টাকাও একটি বিলক্ষণ উপাধি টাকা হলেই মানুষ আরেক রকম হয়ে যায় সে মানুষ থাকে না এখানে একজন ব্রাহ্মণ আসা যাওয়া করতো সে বাহিরে বেশ বিনয়ী ছিল কিছুদিন পরে আমরা কোন নগর গেছিলুম হৃদয়ের সঙ্গে ছিল নৌকা থেকে যাই নামছি দেখি সেই ব্রাহ্মণ গঙ্গার ধারে বসে আছে বোধহয় হাওয়া খাচ্ছিল আমাকে দেখে বলছে কি ঠাকুর বলি আছো কেমন তার কথার স্বর শুনে আমি হৃদেকে বললাম ওরে হৃদে এ লোকটার টাকা হয়েছে তাই এই রকম কথা হৃদে হাসতে লাগলো একটা ব্যাঙের একটা টাকা ছিল গর্তে তার টাকাটা ছিল একটা হাতি সেই গর্ত ডিঙিয়ে গেছিলো তখন ব্যাংকটা বেরিয়ে এসে খুব রাগ করে হাতিকে লাথি দেখাতে লাগলো আর বললে তোর এত বড় সাধ্য অহংকার যেতে পারে জ্ঞান লাভ হলে সমাধিস্থ হয় সমাধিস্থ হলে তবে অহং যায় সে জ্ঞান লাভ বড় কঠিন বেদে আছে যে সপ্তম ভূমিতে মন গেলে তবে সমাধি হয় সমাধি হলেই তবে অহং চলে যেতে পারে মনের সচরাচর বাস কোথায় প্রথম তিন ভূমিতে লিঙ্গ গুচ্ছ নাভি সেই তিন ভূমি তখন মনের আসক্তি কেবল সংসারে কামিনী কাঞ্চনে হৃদয়ে যখন মনের বাস হয় তখন ঈশ্বরীয় জ্যোতি দর্শন হয় সে ব্যক্তি জ্যোতি দর্শন করে বলে হে কি হে কি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 সপ্তম ভূমিতে মন যখন যায় তখন আর থাকে না সমাধি হয় বিজয় বললেন সেখানে পৌঁছিবার পর ব্রহ্মজ্ঞান হয় মানুষ কি দেখে শ্রীরামকৃষ্ণ বলিলেন সপ্তম ভূমিতে মন পৌঁছিলে কি হয় মুখে বলা যায় না জাহাজ একবার কালাপানিতে গেলে আর ফিরে না জাহাজের খপর আর পাওয়া যায় না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 দাস আমি হয়ে হে ঈশ্বর তুমি প্রভু আমি দাস এইভাবে থাকো আমি দাস আমি ভক্ত এরূপ আমিতে দোষ নাই মিষ্ট খেলে অম্বল হয় কিন্তু মিষ্টি মিষ্টির মধ্যে নয় জ্ঞানযোগ ভারী কঠিন দেহাত্মবুদ্ধি না গেলে জ্ঞান হয় না কলিযুগে অন্নগত প্রাণ দেহাত্মবুদ্ধি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 এরা আমির আমির রেখামাত্র